সবাইকে নমস্কার দাতুকনের লক্ষণ আছে লক্ষণ আছে তাহলে আহ শুরুতে কিছু আবার আমরা দেখবস্মরণ করে কিরকম লক্ষণ থাকি নামটা বলো ওকে হ্যাঁ ডেটি বোন বলো বয়াদি লক্ষণটা কি আর আর মানে চুদে গন্তের গুম হয় না হ্যাঁ হ্যাঁ অন্তে নয় মানে উপদা উপদা মানে কি আগের বর্ণ হ্যাঁ ওখানেও গুণ হয় নাকি মানে উদাহরণ বাদিগণে কি কি উদাহরণ দেওয়া আছে কোথায় আছে তাহলে তুমি বলছো না ঙ্গের নেই তো মানে এগন্ত অঙ্গের যেমন ভূ ধাতু ভূ ধাতু হলে এরকম এগন্ত ঙ্গ আমরা বলতে পারি আর কিন্তু সূর্যপদা উপরকম আমরা বলি যা যা হোক হ্যাঁ দুটি দুটি দুটো জায়গায় দুটো জায়গায় এরকম গুণ হয় অঙ্গের শেষেও ভালো যেমন উদাহরণ হচ্ছে অস তাহলে ক্ষেত্রে অস প্লাস তাহলে এখানে মাঝখানে কোনো হ্যাঁ ঠিকই বলেছ ঠিক আরিগন বিক্রম ভাই বলবে হ্যাঁ বলবো না বিক্রম ভাই আছে রঞ্জিত রঞ্জিত রঞ্জিত রঞ্জিত ভাই ওকে স্বাগত সাগর আর কে কে আছে স্যার আমি ঘোষ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন ছয় জন আছে তাহলে আমরা কিছু আবার দেখছি যে যে দশ দশ ধাতুগণ আছে লক্ষণ হয় দুটোর মাঝ তা হচ্ছে যে যে বিকরণ প্রত্যয় সেটা সব অশিষ্ট হয় এই রকম হয় কিন্তু পার্থক্যটা হচ্ছে যে বুয়ারিগণের সেজন্য তারপরে সন্দেহ করে ভাবাতি আর কিন্তু লেখ তুদারিগণের লেখ লিখ এখানে থাকে মাঝখানে কিন্তু তুদারিগণে গুণ হয় না আর কেছে আমি বলতে চাই যে স্পিকার ফোন রসুবিধা হবে স্পিকার ফোন না। দুটো বিকল্প আছে একটা হচ্ছে ওয়ার্ড হেডফোন আর দ্বিতীয় হচ্ছে কানে ফোন রাখা হ্যাঁ তাহলে এখন প্রীতি বিক্রম ভাই ধৃতিবন রঞ্জিত ভাই গোষ্ঠগোপাল ভাই প্লাশ ভাই আর কেউ আছে ওকে তাহলে আমরা বলেছি যে বোয়ারিগণ আর অদারিগণে যদিও সব বিকরণ ক্রয় মাঝখানে ছিল এর লুক হয় লোপ হয় তো ছিল কিন্তু লুক করে তো মাঝখানে কিছুই থাকে না তারপরে যুহতিয়া দিগন যুহতীগণে পলাশ বাই বল লক্ষণ থাকি এই যুবটি আদিগানি লক্ষণ থাকি মানে দুবার ঠিক আছে তাই প্রশাস ভাই বলেছো ঠিকই আছে দ্বিতীয় এক মিনিট আমি দেখো যাতে সবাই ভালোভাবে শুনতে পারে আমি সবাই মিউট আমি করেছি হ্যাঁ যদি জিজ্ঞাসা হয় তাহলে আনমিউট করতে পারো শুধু এই দু মিনিট পর্যন্ত আমি কিছু বলব পুনঃস্মরণ করার জন্য মানে দাতুগণ প্রত্যেক দাতুগানের কিছু লক্ষণ আর তারপরে আমরা যখন অভ্যাস করবে দু মিনিট পর তাহলে আমি অনমিউট করব। সবাই বলতে পারবে কিন্তু এখন অনেক ধনী হাস্তি তো তাহলে আমাদের দশটি ধাতুগণ আছে ধাতু বিকরণ প্রত্যয় আর ধাতু বিকরণ প্রত্যয় আর তিং পথেয় তিনটি ভাগ যেমন যেমন আহ পট আট ধাতু অবিকরণ প্রত্যয় মাঝ কানে যেটা বিকরণ প্রত্যয় এর আকর্মা কিন্তু আমরা জানতে পারি যে এই ধাতু আহ ধাতুর কোনটা ধাতুগণ দাদিগণ ইত্যাদি হ্যাঁ তো বুয়ারিগণ পটাতি মাঝখানে আমরা দেখেছিলাম মাঝখানে কিছু নেই সেজন্যিগানে তারপরে সোজাসুজি তেং পতে আছে মাঝখানে কিছু নেই ওখানে কিন্তু আদারিগণ যুহতি জুহতিয়ারিগণে দ্বৈত হয় দ্বৈত দা দাতু দা দা দি এরপর করে আমরা জানতে চাই যে ধাতু আর ক্রিয়াপদ দেখে আমরা কেমন করে জানতে পারি যে এই ধাতু কোনটা ঘণে আছে তো দা এখানে দা দা দা হয়ে গেছে দধা ধা হয়ে গেছে বি দধাতি বিভেতি যেখানে যেখানে সেখানে আর তারপরে দাতু আর মাঝখানে ইয় আছে হলে দিওয়িগণ নী মাঝখানে ইয় নয়ি নৃত এরকম তারপরে টি মাঝখানে নী নীতি মাঝখানে নয় তুধারিগণে তুধারিগণে যেমন বুয়ারিগণ তেমনি তুধারিগণে মাঝখানে অ রয়েছে অ রয়েছে আহ তাহলে টি মাঝখানে মাঝখানে আসলে ধাতু হচ্ছে প্রচ কিন্তু কিছু সম্প্রসারণ কাজ করে প্রচ হয় এটা কোন চিনী মিল টি মাঝখানে অ মিলাতি লেখ টি মাঝখানে অ লেখাটি তাহলে পার্থক্যটা কি বুয়ারিগণ অগণ দুটো জায়গায় মাঝখানে অ কিন্তু আমরা দেখেছিলাম যেখানে যেখানে যেখানে শ আছে শানে ওখানে আমাদের গুণের প্রেরণা হয় আর যেখানে কিন্তু পা না হয় পা না হলে গুণের নিষেধ তো তুদারি গণে বিকন হচ্ছে সুয়ারি গণে সপ পা না হলে গুণ নিষেধ যদিও যদিও স আছে স হওয়ার কারণে সপ সুয়াত্র স আছে যেখানে স হয় ওখানে ওখানে গুণের প্রেরণা হয় কিন্তু পা শেষে পা না হলে গুণ নিষেধ না, মাঝখানে দাতুর শেষে দ আছে সন্ধি করে দ জায়গায় তা আলাদা ব্যাপার আমাদের এখন এই দিকে দেখতে হবে না শুধু আমরা আমাদের কি বুঝতে হবে যে মাঝখানে না আছে এখানে দাতা সন্ধিকর তা কিন্তু মাঝখানে যে না বসে আছে ধাতুর মাঝখানে সেটা রুদারিগণ তোনারীগণে আহ এখানে ও আছে করি ত্রণতি হ্যাঁ তাহলে তোনারীগণ আর সুয়াদিগণ দুটোর মাঝখানে কিরকম পার্থক্য ওখানে সোয়াদিগণে ও এরকম পার্থক্য আছে তাহলে কেমন করে আমরা জানতে পারি যে এই যে নেই কারণ এই যে তৃণতি তৃণ না আছে স্না সংজ্ঞা লোপ লোপ হয় তাহলে অস্নাতি গৃহাতি জানাতি যা যা ধাতু এখানে যা দেশ হয় তাহলে আর চুরাদি চুরাদিগণে ধাতু হয় শেষে তিং প্রথম মাঝখানে আয়া আয়া হলে চুরাদিগণ চুর চরি মূল দাঁত হচ্ছে চুর তারপরে সংযোগে তা সেজন্য চরি হয় চরি আর তারপরে সাপ তারপরে তি হ্যাঁ তা এখানে সাপের প্রভাবে গুণ হয় চরে তারপরে এছা আ চোর আয় মাঝখানে আয়া ওকে এটা আমাদের পুনঃস্মরণ হয়ে গেছে এখন আমি ওকে এখন যে কোনো প্রথম ধাতুটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে এই ধাতু বোয়াদিগণে আসলে আর বুয়ারিগণে হতে পারে যেখানে গুণ নেই তো গুণ না হলে কামন করে আমরা জানতে পারি যে এই দাঁতুটা গণে বা কারো স্পিকার ফোন হবে না স্পিকার ফোন রয়েছে না ওকে তাহলে আমরা ডাটুটা তুদারিগানি নেই হম কারণ এই অর্জ ডাতু ডাটুতে গুণের যোগ্যতা নেই গুণ গুণ হতেই পারে না ই রি তিনটে গুণ হয় ই এর হয়ত এটা দিগণে হতে পারতো পানিনি কেন রেখেছেন এই ডাটুটা দুদিগণে उत्तर तो शत्रु प्रत्ये शत्रुप्रत ग खादती इत्यादि इनने की स्त्रीलिंग बा, बालिका गादती बालिका गिखती এই যে নুমাগম না হয় যদি অঙ্গের শেষে প্রথম পুরুষের একবচন রূপে অ হয় যেমন পাঠা তি পঠতি প্রথমপুরুষে একচন পটতি পঠতি পঠত পঠতি এচন হচ্ছে তি বাগের আগে বর্ণতা হচ্ছে অ পথ অতি অহকারে নুম আগম হোভে পঠন বালিকা পঠানী গ্ছতি পঠানী গ্ছি এখানে এখানে আহ করি বালিকা বালকাহা কারিম করি এখানে তি বাগের আগে প্রথম পুরুষের এক বছরে তি আগে ও কার আছে নাকি আ করোতি ও কিন্তু পাঠাতি আ পাঠাতি যেখানে তি বাগের আগে আ হয় সাধারণত নূমাগম হয় সত্যি পত্রায় স্ত্রীলিঙ্গে আর সে এই নুমাগম কিন্তু নিত্য সব সময় আর কিন্তু তুতারিগণে যেখানে হয় এরকম মানে লেখাতি তুতারিগণে লেখাটি বাগের আগে অ আছে তা সত্ত্বেও এই যে নুমাগম সেটা কিন্তু সেটা কিন্তু নিত্য নয় বিকল্পে বৈকল্পিক তো সেই জন্যে বালিকা লিখানি বালিকা করে উত্তরতা উত্তরতা হচ্ছে নুমাগম নিত্য সেজন্য বুয়াদিগণে পানি রেখেছেন যদিও গুণ হয় না স্ত্রী লিঙ্গে নুমাগম নিত্য যদি যুধারিগণী হতো তাহলে বৈকল্পিক হতো এটা আমি অর্জ দাতু আমি বলেছি তাহলে এখন আমি করেছি ঠিক আছে এখন সুজ জাতুটা কি হ্যাঁ সূর্য আগে ক্লাসে ছিলাম আমি আমি যেটা বলেছিলাম এখন সেটা স্পষ্ট হয়নি ঢুকলামছি হ্যাঁ দশ ডাটু গান আছে প্রথম পাঠ প্রথম পাঠ সামনে রাখো আমাদের গত গত রূপটা দেখতে হয় ঠিক আছে তাহলে যেমন খাদ দাতু। দাঁতুয়ারিগণী খাদ দাতু দাঁতু সে সেই টি মাঝখানে সে এই যে ভাগটা মাঝখানে সেটা দেখতে হয় কি এর মাঝখানে কি আছে তুমি বলো সব আছে কারণে আমরা কি জানি মানে আহ হ্যাঁ যেমন আহ যে যা কিছু আহ আহ লেখ দা কিছু নেই কিছু নেই মানে মানে কি আশিস ভাই বলো মানে মানে যেমন তুমি বলো কি কি সেটা লোক হয় লোক হয় মানে কেমন করে আমরা কেমন করে আমরা জাতি পারি যে আদা গনে জানতে নেই আমরা হ্যাঁ সেই জন্যই আর জুহতি আরিগঞ্জ থাকে না আর সেখানে ধাতুর দিত্ব হয় যেমন দা ধাতু বলছে দধাতি দধাতি ধা ধাতু দধাতি বিধাতু বিভেটি তাহলে যদি আমরা ধরি তাহলে এখানে দ ধাতুরই দ্বিত হচ্ছে মানে দাতি হম আর ধাতুর ক্ষেত্রে দ ধাতি যদিও প্রশ্ন ওঠে যে আপনার থয়ের দ্বিত হবার কথা কিন্তু এটা অন্য একটা সূত্র মানে অভ্যাসের চর্চা সূত্র দ্বারা সূত্র দ্বারা ওখানে থ হবে কিন্তু ধাতু প্রথমে দ্বিতীয় হয় তারপর অভ্যাসের চর্চা সূত্র দ্বারা হয় কিন্তু এখানে বিকরণ প্রত্যয় থাকে সকারের লোভ হয়ে যায় লশক তদ্ধের দ্বারা নয়ের লোভ হয় আপনার হলন্তম দ্বারা আর মানে হলন্তম দ্বারা বিকরণ হয়ত্যয় দেখা যাচ্ছে নৃত নৃত্যুক মন মনীয়তে বিদ্য প্রত্যেকটা জায়গায় ইয় এর প্রভাব দেখা যাচ্ছে বিকরণ প্রত্যয় ইয় থাকার কারণে দ্বারা এবং সেখানে থাকে নু নু থেকে থাকে নো অর্থাৎ স্নু নু নো আমাদের বিকরণ প্রত্যয় থাকে নো উদাহরণ রূপে বলা যায় আপ আপের আপ ধাতু এর আপ ঠিক আছে আশীষ পাই আছো তো হ্যাঁ স্যার তুমি বুঝছো আমি জিজ্ঞাসা করছি যেটা বলা হলো এখন সেটা তুমি বুঝছো হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি যে অলেন ওইখানে বিতরণ করতে হয় না সেখানে বিক্রণ করতে হয় যেমন নদ ধাতুতি এমনি ভাবে যে জ হ্যাঁ ঠিক আছে সুয়াদিগণ বলুন বিক্ষোভ থাকে যেটা নৌ পরে নৌ হয়ে যায় আহ যেমন আবধাতু সরি থাকে আহ যেমন উদাহরণ মিলতি আর হচ্ছে পার্থক্য কি তাইতো হ্যাঁ পার্থক্যটা কি মানে উপয়ত্র হ্যাঁ মানে ভুয়ারি গানী পাঠাটি আর তুদানি গান পাঠাটি লেখাটি কিন্তু কেমন করে জানতি পারি যে কোনটা কোথায় সেটা আছে আমরা আমার আমার সামনে দাটু লেখ আর রূপ হচ্ছে লেখাটি রূপ হচ্ছে এতই এতই দেখতে পারি যে বিকরণ পত্রে বা সব কেমন করে জানতে পারবো লেখাটি লেখাটি না আমরা কেমন করে জানতে পারি এখানে হয় তাহলে ওই লিখ থাকুর তুমি বলো মানে গুণ হবে হ্যাঁ ঠিক আর রুদা দি গানের যেমন ধাতু তিনু ট হবে আর এখানে কিন্তু হবে আর কিছু বলতে হবে মানে বৈশিষ্ট্যটা কি ভাই বলো রঞ্জিত ভাই বুঝেছো রঞ্জিত ভাই যার বাড়িতে যা যার মুখে কোথায় ধ্বনিটা হচ্ছে হ্যাঁ রুদা দিগণের বৈশিষ্ট্যটা কি রোদে বিক্রম প্রত্যয় ন থাকে এবং সেই নটা ধাতুর মধ্যে বসে অন্যান্য জায়গায় যেমন দেখছি বিক্রম শেষে বসতে এখানে ধাতুরে রু আর ধর মাঝখানে নটা বসেছে নিরুণ্ধি হয়েছে তারপরে ছিট ধাতু থেকে ছিনোটি ছ আর দের মাঝখানে কিন্তু নটা বসেছে তারপরে তিট ত্রিনোটী এখানে ত্রিয়ার দর মধ্যবর্তী স্থানের নটা বসেছে তুমি বলোবন আচ্ছা হ্যাঁ আমাকে বলছেন ও যুক্ত হচ্ছে ঠিক বলেছো হ্যাঁ ক্রিয়া দিগণে না তাহলে অভ্যাস আমাদের শুরু করতে হবে এখন অভ্যাস চলবে সূর্যদাতু আশিস ভাই তুমি বলো সূর্যদাতু ক্রিয়াদিগণটা একবার বলুন ক্রিয়াদিগণ ক্রিয়াদিগণের বিকণ হচ্ছে স্না আর রয়েছে না তাহলে না বদনাতি ব্রদাতু অতি মাঝখানে না ব্রনাতি হম সব ধাতু সমস্ত কিছু চূড়াদিগণে চুরাদিগণে এখানে কথ ধাতু তারপরে স্বার্থে ই রয়েছে হলো পাহা তাহলে কথি কথ যুক্ত ই কথি ক্ষতি আসলে ধা পাতে পানি পানি পানি ধত দু হাজার ধা আছে দু এর দু হাজার ধাসঙ্গে এর নাম হচ্ছে ঔপদেশিক ঔপদেশিক দা হমদেশিক ঔপদেশিকা উপদেশ থেকে উপদেশিক দাতবাহ দু হাজার দাতবাহিক দাঁত আর তারপরে যখন নিচুক্ত রয়েছে ধাতু প্রত্যা যার দ্বারা নূতন নূতন ধাতু তৈরি হয় যেমন যেমন যেমন सन একটা হচ্ছে থাকলে নূতন ধাতু কিন্তু তৈরি হয় আর ধাতু দু মূল ধাতু যেটা ছিল পানি ধাতু ভাটে ওর নাম আছে চুর ধাত কিন্তু সংযুক্ত থাকলে চরি নূতন ধাতু তৈরি হয় চরি তো চুর ধাতু উপদেশকে ধাতু আর চি दातु চোরে ধা পাঠি নয় চোর ধা ধাত আছে মূলধাত ওখানে লেখ ধা হঠ ধা হম সব যত ধাতু আছে ওরা সব ধতদেশক দা ধাতু আমরা বলি আর চুরাদি গনে ও এরকম হয় কিন্তু কিন্তু কি হয় যে নিচ নিচ আছে থাকলে নূতন ধাতু তৈরি হয় সেই জন্যে চুর ধাতু উপদেশিক ধাতু চোরি ধাতু আদি ধাতু আর যেমন খত ধাতু খত ধাতু ধাতু ধাতু আরাতিরক পার্থক্য আছে বলো আপনি কি বললেন ওটা হ্যাঁ বলো আতি আদি আতি যখন আপনার সাথে হলো না থিতান্ত রূপম থিত রূপ সেজন্য উপদেশ থেকে ঔপদেশিকদেশ আছে তো দেশ থেকে আতি দেশিক যেমন ঔপদেশিক ধাতু হচ্ছে চুর তার সঙ্গে যখন নিচ প্রত্যয় যুক্ত হচ্ছে তখন হচ্ছে চরি তখন তাকে আমরা বলছি আতি দেশিক ধাতু আর যখন চুর হচ্ছে তখন সেটা হচ্ছে ঔপদেশিক ধাতু ঔপদেশিক ধাতু মানে কি আছে তো অষ্টাধ্যায় কিন্তু অষ্টাধ্যায় ছাড়া অন্য গ্রন্থ আছে ধাতু পাঠ ধাতু পাঠে পানি সংস্কৃত ভাষায় কিছু যে কোনো ওর নামটা কিন্তু আদিদেশিক ধাতু দষ্টাধ্যম অষ্টাধ্যায় দ্বাদশ দ্বাদশ আহ ধাতু প্রত্যয় রয়েছে ধাতু প্রত্যয় যে সন এইরকম ধাতুজান্ত ধাতুন্ত ধাতু দু রকমের হয় প্রেরণার্থে স্বার্থে চ চুর্ চূর ঔপদেশক দা চোরে দাঁড়ো নিজন্ত দা নিজন্ত দা মানে আতিশক গম গম গছতি গম দা কিন্তু স প্রত্যয় হোলে জিগমিষ জিগমিষ জিগ জিগম জিগম দু হাজার দাতু আর নাম হচ্ছে ঔপদেশিক দাত আর যখন দ্বাদশ পথে অষ্টাধ্যায়ী দা দ্বাদশ পথে ধাতু পাঠে যে দু হাজার ধাতু আছে ওই দু হাজার ধাতুর দু ধাতুর মধ্যে ঠে যে দ্বাদশ ধাতু রয়েছে সেই ধাতুগুলোকে বলা হচ্ছে আতি দেশিক ধাতু যেমন আপনার চুড় ধাতুটা ধাতু পর্যায়ে হ্যাঁ বলুন এবং যখন যদি চুরের সাথে নিজ প্রত্যয় যুক্ত হচ্ছে এবার এই নিজ প্রত্যয়টা আবার দ্বাদশ ধাতু প্রত্যয় রয়েছে পানিনীর অষ্টাধ্যায়ীতে তো এটা পানি নির অন্তর্ভুক্ত বলে আমরা চুরের সঙ্গে যখন নিচ করে যখন চুরি বলছি সেই চুরিটা হচ্ছে হবে বিয়ের জীবিশ হবে সেই জীবিশাতু পাঠে রয়েছে তার জন্য এটা হচ্ছে জীবিশিক ধাতু হ্যাঁ যেমন আর গম যুক্ত নূতন দাত না গম যুক্ত যে গম যুক্ত আধিদেশিক ধাতু কি হবে গমিটী কি হবে পাঠি পাঠি পাঠি পাঠি যদি পাঠি নূতন ধাতু হচ্ছে এটা চূড়াদিগণ চুরাধিগণে পাটি পাটি সত্তি মানে পথ সত্তি তাহলে আহ থেকে ই রয়েছে পথ ই আর ই প্রভাবের দ্বারা এই পাঠ হবে তো পাঠি নতুন সব যুক্ত এখন আয়া দেশ এচ ও ইউ ইউ এই জায়গায় আই হবে পাঠ অয় পাঠে এখন শুধু মনে মনে থাকতে হবে আইয়া সব জায়গায় তাহলে এখন আমরা এগিয়ে যাব এখন পলাশ ভাই পলাশ ভাই তুমি বলো সুয আমাদের অভ্যাস চলছে সুযাতু কি হবে সুয সৌসী তো সুয সৌসতি কি হবে কি বলছো কেমন করে জানো ডা এখানে সব বিতরণ করতে আমরা জানি যে এটা ভুয়া দিগণ নিয়ে দাঁতু ওকে তারপরে এজ দাঁতুজু আহ ধৃতিবন বলো ধৃতিবন এজ দাতু জানি কারণ এর আহ প্রত্যয় স্ত্রী এ এগানটি এরকম রূপ হয় একটাই রূপ হয় হ্যাঁ কারণ এখানে গুণের সুযোগ নেই তাইতো গুণের গানে কিন্তু যেহেতু এখানে গুণের সুযোগ নেই সে জন্য আমরা জানি যে আচ্ছা ভুয়াদি গানে আছে এর কারণটাই যে শত্রু প্রতি নুমাগম নিত্য হ্যাঁ ঠিকই বলেছো ওকে তারপরে হ্যাঁ আমি বলেছিলাম আজ আজকে বলেছিলাম যে এই সত্যপথায় ব্যাপার সত্যপথায় শুনেছ সত্যি শুনেছো বালিকা গন্তি খালিকা গন্তি খাড়তি এখানে না এর নামটা হচ্ছে নুম আগম নুম রয়েছে অবশিষ্ট থাকে ন তো নুমাগম থাকে তো এই যে নুমাগম নিত্য সব সময় রয়েছে হম যেমন বালিকা গন্ত খাগতি গে গন্ত গাছ এর এরকম আ আর এরকম ছত্রপত গিয়ে তো এরকম না সব জায়গায় থাকে মানে আহ প্রথম উত্তম প্রথম পুরুষ মধ্যপুরুষ আর উত্তম পুরুষ এক বচন দুই বচন বহু আচন সব জায়গায় নুম থাকে সব সময় থাকে কিন্তু তুধারি গণে সেরকম নেই তুধারি গণে বৈকল্পিক থাকে বুঝেছ না বুঝলে কোন বড় ব্যাপার নেই না বুঝলেও পরে গিয়ে স্পষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখানে গুণ গুণের সুযোগ নেই গুণের সুযোগ নেই কিন্তু বুয়ারিগণে আছে কারণ নুমাগম নিত্য বৈকল্পিক নিত্য যদি বৈকল্পিক হতো মানে একবার থাকবে একবার থাকবে না এরকম নেই সময় থাকে এজন্তি যদি চুজারিগণি হতো তাহলে এ জাতিও হতো স্ত্রী স্ত্রী তাহলে বলছি এই যে চি ধাতু চিনতি ধাতুগণটা কি হবে কি বলেছ না তুমি জান তুমি জানো তুমি নিজে বলেছু আর কি আছে কোথায় ন হচ্ছে তুমি বলেছো আজ তুমি বলেছো প্রত্যেকের মাঝখানে যে বিকন প্রতি সেটা মনে থাকলে সহজ হবে এখানে কিছু নেই আহ গস্ত গোপাল গস্ত গোপাল ভাই বলো মানে <complains> প্রথম দিনের যে পাঠটা ওখানে ঠিকই বলেছো আচ্ছা তারপরে বিক্রম ভাই আছো বিক্রম ভাই হ্যাঁ বিক্রম ভাই তো সুস এটা কি হবে আমি শুনি হ্যাঁ সুসি আবার বলো আর হয় না এটা স্যার আপনার দিবাদি গুনিয়ে রয়েছে আর গুণিয়ে সিয়ন প্রত্যয় রয়েছে সব প্রত্যয় নেই সব প্রত্যয়ে পয়ের প্রভাবে গুণ হয় কিন্তু এখানে সিয়ন রয়েছে সিয়ন প্রত্যয়ে থাকে আমরা কি বলেছিলাম যে কোনো ব্যক্তি ওখানে বর্ণতা এই যে স থাকলে ভাবে গুণ হচ্ছে যেমন দুতাদি গুন সব নেই স রয়েছে তো ওখানে বয়ের প্রভাব নেই তার জন্য ওখানে গুণ হয়নি এরকম ভাবে দিবাদি গুণীয়তেও শিয়ন আছে না থাকলে গুণ নিষেধ হবে না না থাকলে গুণ নিষেধ হবে নিষেধ হবে নিষেধ হবে না পা না থাকলে গুণ নিষেধা ঠিক আছে তো বুঝেছ শন এর মাঝে যদিও স্ব আছে কিন্তু আচ্ছা ঠিক আছে তারপরে আহ তারপরে আচ্ছা তাহলে আহ আর আর কেউ আহ গোষ্ঠক বলবে গোষ্ঠা বলবে বলুন দেশ দেশা আমি যেটা বলেছি আজ দশ দশটি দাতুগণের যে লক্ষণ হয় এই তো মাসে না ধর আগে ক্লাসটা ছিলাম না স্যার আমি একটু মানে বাইরে ছিলাম ওকে তাহলে শুনো অরঞ্জিত ভাই budeteছো ডিসটিসিটি বলবে পলাশ কি লেখা আছে অনেকগুলো দেশ দেশি তুমি কোনটা ডাটুকন হবে তুদারিগঞ্জ দুটো মধ্যে আমরা জানি কোনটা হবে মানে দেশটিগণ অথবা তুদারিগঞ্জ করে জানতে পারবো তো এখানে ডাতু আর ক্রিয়াপদ দুটো দুটো দেখতে হবে ক্রিয়াপদ হচ্ছে তেঙ্গ হচ্ছে আমি কোন মানে কি আমাদের তিনটে বর্ণ সেই গুণ হয় না কোনটা ই গুণ হয়েছে দেশ হাতি এরকম হয়ে যেত গুম হলে হ্যাঁ হলে দেশ হাতি হয়ে যেত ভাই দেখছো হ্যাঁ মানে আমি বলছি যে তুমি বুঝছো যেতাম এই কার হয়ে যেত দেশ দেশ ওকে ঠিক আছে হ্যাঁ তো অনেক অনেক এরকম দাঁত আছে যাদের গুনের সুযোগ নেই কটা অনেক দাঁত আছে এরকম যেখানে গুণের সুযোগই নেই তো যেখানে যেখানে গুণের সুযোগ নেই ওখানে সেই দিক থেকে আমরা দেখতে পারি না যে তুদারিগঞ্জ অথবা বুয়ারিগঞ্জ যেখানে সুযোগই নেই হলে ই মানে হ্যাঁ দাতুর দাতুর মাছ দাতুর মাঝখানে ইউরি থাকলেই আমরা এই দিক থেকে আমরা কিছু দেখতে পারি যে আচ্ছা আচ্ছা গুণ হয়েছে গুণ হয়নি সে অনুযায়ী আমরা বুঝতে পারি যে কোনটা ডাটু গান যেখানে গুণের সুযোগ নেই দিক থেকে আমরা বুঝতে পারবো না হ্যাঁ না বুঝেছ গরিবন ওকে তাহলে এগিয়ে এগিয়ে যেতে পারি হ্যাঁ ওকে হ্যাঁ যেখানে গুণের সুযোগ নেই ওখানে দেখতে হবে ওকে তারপরে আহ গরিবন তুমি বলো বেল দাতু কি ফোরের দাতু ফোরের দাতুটা কি তুমি পরের ডুটা কি বিল বিল বি হ্যাঁ সেটা কোনটা দা টুকান হবে আর টি মাঝখানে কি আছে আর দে দিল আ টি কি মানে কানে কি আছে হ্যাঁ চুড়া দি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বলেছো কেমন করে জানি আমরা কেমন বলেছো বিকরণ এটা বিকরণ পড় হয়েছে অ না আহা আ হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু বুয়াদি গানে বোয়াদিগণে ও সব আছে অনেক চুরাদিগণে বিশেষ দৃটিপন ধৃতিপন বলো ধৃতিপন আয়া আছে এতই দেখতে হবে মাঝখানে আয়া হলে চূড়াগণ হম ঠিক আছে ওকে তৃতিবন বলো তারপরে কি আছে नी नीलाती एटा हवे क्रैडिको नियो जेतु क्रैडिक के विकरण खुद पाई ना थे ना असे তারপরে विक्रम भाई তাহলে আহ পলাশ ভাই বলো দাটু তাকি বলো কি লেখা আছে কোনটা দাটু দাঁতু বলো দাতু সবাই দেখতে পাচ্ছিনা তো দাতু টাকি তারপরে बोलो তারপরে প্রীতি বন বলোবন হয়ে গেছে আচ্ছা বিভিনী এটা রুধাদিগণ মনে হচ্ছে স্যার ন থাকার কারণে মনে হচ্ছে রুধাদিগণ থেকে ন থাকে কি বলছে no, <laughs> আচ্ছা ঠিক আছে কেমন করে যান দীর্ঘ হয়ে গেছে শিবজতি ওখানে আমাদের চিন্তা নেই দিবাদিগঞ্জ যখন আমরা পড়বো তখন আমরা দেখবো ওখানে এক হলিচ্ছা হলিচ্ছা এক সূত্র আছে এখানে কোন চিন্তা হচ্ছে কারণ না ঠিক আছে তারপরে তিনশো ওই জন্য একটা আয়া ছাড়া আয়া দুবার আমরা দেখেছি হিংস হিনাস্তি আর হিংসইয়াতি দুবার এসে গেছে আসলে বেশি দাতু গণে হতে পারে গনে আছে আছে এক ধাতু এক থেকে বেশি হতে পারে আসলে হিংস ধাতু ভিগণে তিনবার এসে গেছে মানে তিনতে হিংস ধাতু আছে চূড়া দিগণীয় তিনটে তাহলে দু হাজার মাঝে দু হাজার দু হাজার মধ্যে এখানে বিকরণ আছে এবং এখানে ঘুম হয়নি সেজন্য বুঝতে পারছি এটা ভাঁদিগণে নয় এটা তুজা বনে আছে ঠিক আছে তারপরে হলো ভি থেকে ভায়ী এটা হলো বিক্রামের হয়েছে বলছিলাম ঝন থেকে ধনতি ওটা স্যার আপনার কিভাবে বুঝবো যে ওটা আপনার ইয়েতে রয়েছে ধন ধনাত ধনান্তি হ্যাঁ দেখতে হবে ধনন্তি ধনন্তি হবে আশিস পাই আচ্ছা আচ্ছা গৌরী গৌরী গৌরী গৌরী আচ্ছা প্রীতি বোন বলি নি কারণ হয়েছে আর অব করে তারপরে স্যার যদিও ইয় দেখে বুঝতে পারছি মনে হচ্ছে হবে হ্যাঁ এখানে দাঁতুর মা তো হালিচা হালিচা মানে তিন তিন সূত্র আছে এখানে আমার কোন চিন্তা নেই আমাদের কাজ কি যে আছে বলে এটা দিওয়িগণ তারপরে মা বিবাদী গলিও লা প্রেমা মায়তে এটা স্যার আপনার চূড়া দি গলিও কারণ এখানে অ আছে। বিবাদী হবে মনে হচ্ছে। হুম এখানে বিবাদী কল আয়া নেই। আয়া নেই। আত্র আয়া হিয়া হ্যাঁ আছে আয়া নেই। আ আ আটা আটা আগে মা ধাতু আগে আবার বলো চিন্তা নেই এখানে এখন সময় নেই সেজন্য মানে ইয় আছে কিনা না দেখতে হবে থেকে রিয়া তিনটে সূত্র আর তুমি এই সূত্রগুলো তুমি জানো না পরে দিবালিগণে আমরা দেখব কেমন করে হলো সূত্র দেখতে হবে তারপরে প্রশাস ভাই বলো বিদ্রিয়া দিগণ্টি হ্যাঁ হ্যাঁ কি আছে তারপরে দরিদ্র দরিদ্র নরমগঞ্জ মানে কি মানে না এখানে না আছে কি কিছু নেই বিকরণ করতে আছে তাই আহ চূড়া দিগুন যেহেতু এখানে যে হয়েছে এবং তার সাথে অ যুক্ত হয়েছে তাই যে আর অনু সন্ধি হয়েছে নেই তাই এটা হলো অডা দিগনীয় হতে পারে কিনা দিগণের তো ভুয়াদিগণের যে হতো না আমরা কি বলেছিলাম সে সময় আমরা ক্লাসে যখন আমি ভারত যে আমরা কি বলেছিলাম যে যদি এ গানটা অঙ্গ তাহলে এক এক এক তো সেই জন্য জীবতী জীবতী বুয়াদিগণে ওখানে দেখতে হবে মানে জীব দারিগণে হতে পারে আমরা জানি যেমন আর তিনটে আর তিনতে আমরা করি আজ শির মানে চুরাগণে চুরা দিগন ঠিক আছে ধন আমরা দেখেছিলাম উপর ধন ধনে ধনাইয়ী দুটো ওকে আমার আমার সময় এসে সময় শেষ হয়ে গেছে তো এখন আমরা আহ হ্যাঁ বলো ইয়া এই বিশিষ্ট ডাতুগণ আছে মুচাদি নাম মুচাদ ইয়া মাঝখানে আসে এসে যাবে এসে যাবে ঠিক আছে হ্যাঁ তো তাহলে আহ গৃহপাঠ সবাই করো আর তারপরে আগামী সপ্তাহে আমরা দেখবো কি কি মিনিটে সমাপ্ত করে এখান থেকে এগিয়ে যাব ঠিক আছে আর আমি আমি ধনী ধ্বনি দেব আর সবাই ভাই শুনবে হ্যাঁ গোষ্ঠ গোপাল ভাই আর রঞ্জিত ভাই আর বিক্রম ভাই সবাই শুনো আর শোনো আর সবাই ভালো করে শুনো আর স্পষ্ট হয়ে যাবে হ্যাঁ আর এখান থেকে এগিয়ে যাব আগামী সপ্তাহে তাহলে ধন্যবাদ নমস্কার সবাইকে শুভরাত্রি শিবরাত্রি শিবরাত্রি হম শিবরাত্রি ভালো থাকো